আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমরা যে পাহাড়ের উপরে আছি এটি সেই ঐতিহাসিক জামালেন नूर पहाड़ी पहाड़ी मस्जिद हराम बैतुल्लाके पहाड़ी नीचे अनेक दूर पर सर्वप्रथम सोना लालटर पांचट आयात नहीं जीवन जेल मेटे थी এই পাঁচটি আয়াতকারীমা এখানেই নাজি হয়েছিল এই গুহাটি এর বৈভাষেই আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু ওখানে মানুষের ভিড়ে অসংখ্য নারী পুরুষ একসাথে সেখানে চলা দাদায় বিভিন্ন রকমের বরকত নেওয়ার জন্য চুমো দেওয়া পাথর জড়াই ধরা পাথরকে আদর করা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত আমরা এই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই বড় পাথরগুলার এর ভিতরেই ওই ছোট গুহাটি অবস্থিত এই গুহার মধ্যে দুটি ভাতরের মাঝখানে একটি পাকা জায়গা আছে ওই পাকা জায়গা দিয়ে সোজা এই বাইতল্লা এখান থেকে দেখা যায় আপনারা দেখছেন এই পাহাড়টি চতুর্দিকে যতগুলো পাহাড় আছে তার মধ্যে সবচেয়ে মৎস্য চতুর্দিকে এগুলা নিচু নিচু পাহাড় ওই দিকেও সব নিচু নিচু পাহাড় তো এই পাহাড় গুলো থেকে এই পাহাড়টা থেকেই বাইতল্লা দেখা যায় অর্থাৎ নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহবুল আলমিন যখন কহি নাজিল করবেন যখন নবী বানাবেন রাসল বানাবেন তো নবী সাল্লা আলাইসাল্লাম নবুয়ল্প কিছুদিন আগ থেকেই তিনি এখানে এই হারা ঘুমে এবং এখানে তিনি মরাকাবা করেন নাই তিনি এখানে ইয়ে তাহান না চুপি অর্থাৎ তিনি এখানে অবস্থান করে চিন্তা গবেষণা বিকির করতেন अंधकारच्छन्न जाहिलियतर के अंधकार मुक्त की तरह आलोर दिशा देा जाए कि जति के जहान नामारा थारा जाए जबतियों शीख उपर बेदात एगूत निमज्जित जति তাদেরকে কিভাবে উদ্ধার করা দেয় এই বিষয়ে গবেষণা করতেন আর তাকে বাসা দেখে খাবার এনে দিয়ে যেতেন আল্লাহ আকবার আমরা নিচ থেকে এখন আমরা পুরুষ মানুষ যুবক মানুষ আমাদের কি কষ্ট হয় কিন্তু আমাদের মা সম্মানিতা আমাদের মাহাতুল মমিন খাদিজা রাদি আল্লাহ তিনি এই পাহাড়ে উঠে রসুল্লাহ সালামকে খাবার পৌঁছিয়ে দিতেন এখান থেকে আবার আমাদের দেশে কেউ কেউ মেডিটেশনের দলিল পেশ করে যে নবীলাম এখানে ধ্যান করতেন এখানে কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার প্রথম বিষয় হল নবী সাল্লাহ ইসলাম এখানে ধ্যান করেন নাকি এখানে গবেষণা করেছেন এখানে চিন্তা ফিকির করেছেন যে চিন্তা ফিকির মাধ্যমে কিভাবে একটা অন্ধকারের জন্য জাহেদিয়াদের জাতিকে ইসলামের দিকে নিয়ে আসা যায় কোরআন আলোর দিকে নিয়ে আসা যায় এই চিন্তা গবেষণা করতেন দ্বিতীয় বিষয় হল রাসল্লাহাম নবুগতের পরে আর কখনো এই পাহাড়ে এই ভাই আসেন নাই তিনি শুধু নবুগতের আগে এসেছেন যদি ধ্যান করা হতো তাহলে রাসল্লাহাম নবুগত পরেও করতেন এবং এখানেও আসতেন ধ্যান করার জন্য এবং পরবর্তীতে নবিসন জীবনে আর কখনোই গুহায় উঠেন নাই কোনো সাহাবাহিকেরা এখানে এসে ধ্যান করেন নাই এখানে অবস্থান করেন নাই অর্থাৎ এই পাহাড়টি একটি ঐতিহাসিক পাহাড় এটি জাবালে নূর এখানে আল্লাহ পাহের পুরাণ নূর নাজিল হয়েছে পুরানে কারিমকে আল্লাহাক নূর বলেছেন যে বত্তা বাউল নূর আল্লাদি উনজিলে মার আল্লাপাহ বলছেন যারা তার সাথে যে নূর নাজিল হয়েছে সে নূরের অনুসরণ করে নূর বলতে পুরাণে কারিম এখানে সেই কোরআন এখানে নাজি দেবার কারণে এই পাহাড়টিকে যাবালে নূর বলা হয় সম্মানিত দশ শ্রোতা বা এই পাহাড়ের মধ্যে বরকত না বরকত কোরআনের মধ্যে কোরআন হল মোবারক কোরআন হল নূর নিত হবে কোরআন থেকে বরকত নিতে হবে কোরআন থেকে কোরআন শিক্ষা কোরআন জানা কোরআন কোরআন আমল করার মাধ্যমে কিন্তু আমরা দেখি আমাদের বর্তমান মুসলিম অনেকভাবে কোরআন অনুসরণ বাদ দিয়ে বিভিন্ন পদ্ধতিতে নাম তারা বরকত দেওয়ার চেষ্টা করে এবং অসংখ্য শিরিক বেদাতে এখানে লিপ্ত থাকে এবং অনেকে আমরা দেখেছি যে এখানে অনেকে কষিদা গাইতেছে বিভিন্ন কর্মকাণ্ড এখানে চলতেছে আল্লাহবাগ আমাদের সবাইকে যাবতীয় সেরে কেদার থেকে মুক্ত রাখুন এবং এই জাবাল নূরের পোড়াণ যে কোরআন এতরা দিয়ে শুরু হয়েছে পড়ার জন্য আল্লাহবাগ নির্দেশ দিয়েছেন আমরা আজকে পড়া বন্ধ করে দিয়েছি কোরআন পড়া কোরআন বুঝা বন্ধ করে দিয়েছে দিন জানা দিন বড়া বন্ধ করে দিয়েছে আমরা শুধু শোনা কিছু শোনার মধ্যে ব্যস্ত এই কোরআন আল্লাহর জমিনে মিস্ত্রী লাভ করুক কোরআনে কারিমের আমল আমাদের মধ্যে চালু হয়ে যাক কোরআনের সমাজ কোরআনের জাতি আল্লাহ গ্রহণ করুন আমাদের সবাইকে কোরআনওয়ালা জাতি বানিয়ে দিন আমিন আলমিন